আসসালামুক রহমত লিরক বিসমি রহিম আলহামদুলিলবীন ওসলা সঈদুলমুরসলীন নবীনা মহমদ ওলি ওসাহব আজমাইন ওমতানিমদিন আবাদ ফউলবাহিমিনাজিম লবল নবীলহাজনসার অলীন আকতবাউফিস মাকাগুলো ফরীন সাবলিম্নবাহিহিহিহিহিম রুফর রহিম सम्मानित भातृमंडली आज के तफसर करब अपने सामने सुर आयोबर आय नम्बर एक सौ सतर थी जी आल्लाबुल आलमीन महाजरिन एनसार्ज तबर कथा वर्णना कर आल्ला पक तर पति फिर आसलें आल्लाबुल आलम तर दयावान हलन तर तौब कबूल करल ये विषयटर सम्पर्क हबुक युद्धर साधे तबक युद्धे नबी करीम सल्लाह सल्लम सकल মানুষকে যেসব মানুষের কোনো ওজোর ছিল না না অসুস্থতা ছিল না কোনো রকমের আর কোনো সরিয়তি অসুবিধে ছিল সমস্ত সবালক পুরুষদেরকে আদেশ করেছিলেন মদিনার এবং মদিনার আশেপাশের লোকদেরকে যে তারা যেন তবুকের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায় কারণ এখানে বিশাল রোমান বাহিনী রয়েছে যাদের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় যুদ্ধে যেতে হবে এই সময়টি ছিল গরমের সময় এক ছিল অত্যন্ত গরম আর সেই সময় খেজুর বাগানে খেজুর পাকার সময় ছিল সেই সময় ছিল সংকটের সময় অভাবের সময় মানুষের হাতে টাকা পয়সা ছিল না অত্যন্ত অভাবে মুসলিমরা সেই সময় জীবন জীবনযাপন করছিল এই বিভিন্ন দিক থেকে সেই সময় আল্লাহ ফাকরব্বুল আলমিন বড়ো এক পরীক্ষা ফেলেছিলেন নবী করিমসাল্লাহ ইসলামের সাহাবাইকারদেরকে এখানে মুনাফিকরা বিভিন্ন ওজোর পেশ করে অনেকে থেকে যায় তারা যায় না এবং নবী করিম সাল্লি আসসাল্লাম যখন ফিরে আসলেন তবুকর যুদ্ধ থেকে তখন তারা মিথ্যা বিভিন্ন রকমের ওজোর পেশ করে যারা যায়নি তারা নিজেরা পরকালকে ধ্বংস করে তারা নবী করিমসাল্লা সাল্লামকে খুশি করার চেষ্টা করল পক্ষান্তরে তিনজন সাহাবি যারা অত্যন্ত মুখলেস নিষ্ঠাবান ছিলেন কাব বিন মালিক রজি আল্লাহ তালহ হেলাল বিন ওমাইয়া রজি আল্লাহ আনহু মোরারা বিন রবি রাজি আল্লাহন এই তিনজন সাহাবাইকরাম তারা খালেস ममिन छिले सहबी छा तबुक युद्ध पूर्वे सबगुली जुद्धे शरीर नबी करीम्लम सात एवर जाव जाची तारा पीछे थे गेसिल पर जेते पर तर तौबार कथा अल्लाह पक रबुल आलमीन य आयतर पर आयते एक अठारो नम्बर आयते विशेष भावे वर्णना करें आल्लासंदेह आल्लाक तौबा कबुल करबी करीम सल्लामर নবী করিম সাল্লাহি আসাল্লামের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে তাঁর সম্মানার্থে তারপরে আল্লাপা বলছেন মহাজরিনদের আল্লাহাকে তবর কবুল করেছেন তবর ঘোষণা করেছেন ওয়াল আনসার আনসারই যারা তাদের তবর আল্লাপা ঘোষণা করেছেন তাদের উপর আল্লাপা ফিরে এসেছেন আল্লাহফি সাহাতসরা যারা অনুসরণ করেছিলেন নবী করিম সাল্লা সাল্লামের সংকটের মুহূর্তে যে সময় অভাব ছিল আর সংকট ছিল আর দূরের পথ ছিল তাবুক অনেক দূরে মদিনা থেকে এই লম্বা পথ ছিল বিভিন্ন সংকটের সময় নবী করিম সাল্লা এই সাহাবাইকার মহাজির আনসার অনুসরণ করেছিলেন মিমবাদ মাকা দাজি গকুলু বফারিক মেনহুম আল্লাহা বলছেন যে তাদের এক দলের অন্তর বাকা হয়ে যাবে এই রকম আশঙ্কা ছিল তারপরে অর্থাৎ তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছিলো যে এই সময় যাব কি করে একে খালি হাত তারপরে গরমের সময় তারপরে খেজুর বাগানে খেজুর পেকে আসছে সব ছেড়ে দিয়ে চলে যাব। আর পথও অনেক দূরের আল্লাহ পাক রব্বা বলছেন যে তাদের মনে এই রকমের কিছু ওয়সা আর উদ্রেক হয়েছিল তারপর আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের রসুল সাহা অনুসরণ করেছিলেন সুতরাং আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন যে তাদের অন্তরে যে কথাগুলি এসেছিল সে সম্পর্কে সুম্মা তাবা আলিম অতফার আল্লাহ পাক তাদের তব কবুল করেছেন ইন্নাহ বহিম রৌফুর রাহিম নিঃসন্দেহে আল্লাহ পাক তাদের সম্পর্কে স্নেহশীল এবং দয়াবান মহান আল্লাহ করেছেন সাদ করেছেন ওয়াই সালাসীনা খুল্লিফু আর বিশেষ করে ওই তিনজন ব্যক্তি আল্লাদিনা খল্লিফু যারা পিছনে থেকে গিয়েছিল এই খল্লিফুর একটি তফসির হচ্ছে যারা পিছনে থেকে গেছিল সাহাবাই কেরামদের মধ্যে থেকে যাবযছি করে তারা আর এই তাবুকর যুদ্ধে শরিক হতে পারেননি আর কোন কোনো তফসির কারণ বলেছেন যে খল্লিফু মানে ওই সব লোকেরা যাদের বিষয়টিকে আল্লাপাক স্থগিত রেখে দিয়েছিলেন মুনাফিকরা মিথ্যা অজুর অজুহাত পেশ করে তারা বাহ্যিক মুক্ত হয়ে চলে গেল নবী করিমস্লামের সামনে থেকে এবং তাদেরকে নবী সাল্লাম কিছুই বললেন না পক্ষান্তরে এরা দেখলেন যে আমরা মিথ্যা কথা বলবো না আমরা যেতে পারিনি আর আমাদের অলসতা গাফিলতিতে আমরা যাইনি সুতরাং সরাসরি সত্য কথা বলব রসুল্লা সাল্লামকে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের গোনা মাফ করবেন এই আশা নিয়ে তারা সত্য কথা প্রকাশ করলেন নবী করিম সাল্লাহিসাল্লামের কাছে হাত্তাঈদা জাকাত আলিমুল আর দো বেমারহবাদ এখানে আল্লাহ ফাকরবুল আলমিন কাবিন মালিক এবং তার যে দুজন সাথী তাদের তাওবা সম্পর্কে নবী করিমাল্লাহিসাল্লাম বিষয়টি কি আল্লাহ পাকের উপরে ছেড়ে দিলেন এ হচ্ছে খুল্লিফুর অর্থ অর্থাৎ স্থগিত রেখে দিলেন আল্লাহ পাক রবুল্লা আলমিনের ইচ্ছার উপরে যে কখন তিনি তাদের মাঘ ফেরাতের ঘোষণা করছেন নবী করিম সাল্লামাম তার সাথে সাহবাঈ কিরমদেরকে বললেন যে এই তিনজন থেকে তোমরা সামাজিক বয়কট করো এদের সাথে কথা বলিও না এদের সাথে আদান প্রদান করিও না সাহাব এখানে কথাবার্তা বন্ধ করিয়ে দিলেন ৪০ দিন এইভাবে কেটে গেল তারপরে নবী করিম ইসলাস কাববিন মালিক বললেন যে দেখো তোমরা তোমাদের স্ত্রী থেকেও আলাদা হয়ে যাও কাব্যিন মালিক বললেন যে আমি স্ত্রীকেও বিদায় করে দিলাম স্ত্রীর সাথে আর কোনো সম্পর্ক থাকবে না স্ত্রীর সাথেও বয়কট করার আদেশ হলো নবী করিম ইসলাই আসসালামের পক্ষ থেকে যতক্ষণ আল্লাহফাকের পক্ষ থেকে তবাকবুল না হচ্ছে পঞ্চাশ দিন পুরা হতে আল্লাহ ফাক রব্বুল আলমিন এই আয়াত নাজিল করলেন যে ওই তিনজন ব্যক্তি যারা পিছনে থেকে গেছিল অথবা যাদের বিষয়টিকে সুরস্লাম স্থগিত রেখে দিয়েছিলেন আল্লাহ পাকের ইচ্ছার উপর যেমন এর আগে আরেকটি আয়ত আল্লাহ আওয়া আলী আমরিল্লাহ আর কিছু লোক আছে যাদের বিষয়টিকে আল্লাহর আদেশের আল্লাহর হুকুমের অপেক্ষায় স্থগিত রাখা হয়েছে যে আল্লাহ পাক তাদের তবা কবুল করবেন এবং সেই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসবে এই আয়াত নাজেল করে আল্লাহফাকরাবুল তাদের তবা কবুল করলেন এবং তার ঘোষণা করে জানিয়ে দিলেন হেত্তা ইদা জাত আলহিমুল আরজো বেমার এমন কি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের ওপর সংকীর্ণ সংকুচিত হয়ে পড়লো ওয়জাকাত আলহিম আনফুসুম এবং তাদের এমন কি প্রাণও সংকীর্ণ হয়ে পড়ল যে একেবারে একাই হয়ে গেছে আমাদের আর কেউ নেই এ অবস্থার সৃষ্টি হল ওজান্ন এবং তাদের বিশ্বাস হয়ে গেল আল্লাহ মালজামিন আল্লাহ ইল্লা ইলি এদিক সেদিক আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় নিয়ে লাভ নেই এতে আরো পথভ্রষ্ট হব বরং আমাদের আল্লাহ ছাড়া আর কোনো দরবারে আশ্রয় নেই সুম্মা তাবা আলিম অতপর আল্লাহ পাক তাদের তবা কবুল করলেন লিয়া তু বোচাতে করে তারা অন্তর থেকে তৌবা করে ইন আল্লাহ তহমেশ আল্লাহ পাক তবা কবুল করি দয়াবান মহান আল্লাহ তারপরে এরশাদ করছে না আমা কোন আশা দিক হে মমিন মানুষেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো কখনো মা সাদিন আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও এই সত্যবাদী যে সত্যবাদীদের কথা এর আগের আয়াতে আল্লাহফাক উল্লেখ করলেন কাববিন মালিক হেলাল বিন ওমাইয়া মোরারাবিন রবি এই তিনজন সাহাবি পক্ষান্তর মোনাফিকেরা মিথ্যাবাদী মিথ্যু তারা মিথ্যা ওজোর পেশ করে তারা নিজেকে মুক্ত করে চলে গেছিল বাহ্যিক কিন্তু আখেরাতে তারা আল্লাহ ফাকরবুল্লা আলমিনের জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হবে এবং দুনিয়াতেও আল্লাহ ফাকর্বুল আলম তাদের মোনাফিকের মুখোশ খুলে দিলেন এবং নবী করিম ইসলামকে জানিয়ে দিলেন যে এরা হচ্ছে মোনাফিক পক্ষান্তরে সত্যবাদী হচ্ছেন এই সাহাবাই কেরাম যাদেরকে আল্লাহ ফাকরবুল আলমিন মাফ করেন এবং তাদের মার্জনার ঘোষণা করলেন আল্লাহ ফাকরবুল আলম এই আদগগুলিতে তাদের সঙ্গে হয়ে যাও। এই রকমই সত্যবাদী সমস্ত আম্বিআম রসুলগণ শেষ নবী মোহাম্মদ সাল্লা ইসাল্লাম পর্যন্ত সত্যবাদী হচ্ছেন তাঁর সাহাবাই এই এইরকমই ক্যামত পর্যন্ত আল্লাহ পাকের যত নেকান্দার আসবে তাদের সাথে আল্লাহ পাক হতে বলেছেন আল্লাপাক সত্যবাদীদের সাথে হতে বলেছেন যখনই কোনো সত্যবাদী দল পাবেন তাদের সাথে আপনি থাকবেন আর কোরআন সন্ন্যার অনুসরণ ক্ষেত্রে সত্যবাদী দল যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য আদর্শ হিসাবে বর্ণনা করেছেন তারা হচ্ছেন সাহাবাইকেরা মোহাজির আনসার এবং তাদের অনুসারী তাবেইন তাবা তাবেইন যারা স্বর্ণযুগের লোক আল্লাহ পাক তাদের সঙ্গে থাকতে বলেছেন আকিদার ক্ষেত্রে এবাদতবন্দির ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে জীবনের সার্বিক ক্ষেত্রে আল্লাহাক তারপর বলছেন মদিনা বাসী এবং তার আশেপাশে যেসব বেদিনা রয়েছে তাদের জন্য এটা সমীচীন নয় যে রাসুল্লাহ থেকে পিছনে তারা থেকে যাবে ওয়ালাই আর গাবু বেআসি এবং রাসুল্লাহবাসবে এটাও তাদের জন্য উচিত নয় জায়জ নয় কারণ রাসুল্লাহামকে কেন সবচেয়ে বেশি ভালোবাসবে রাসুল্লাহ সাল্লামের থেকে পিছনে থাকবে না জেহাদের ময়দানে কেন কারণ বেআসি বহুম জামাউন তাদের যদি আল্লাহর রাস্তায় জেহাদে গিয়ে পিপাসাও লাগে আল্লাহর দিনের খেদমত করতে গিয়ে তাদের ক্লান্তিও হয় নাসাব মেহনত পরিশ্রমেও ক্লান্তি হয় ওয়ালা মখমাস আল্লাহর রাস্তায় যদি তাদের খিদাও লাগে ওয়ালায় তা ন অথবা এমন জায়গায় পদার্পণ করে যেখানে কাফেরদেরকে তারা রাগান্বিত করতে পারে যেখানে গেলে কাফেরদের কষ্ট হয় ওয়ালায়ান আদুান অথবা কোনো কাফের কোনো ভাবে প্রতিহত করতে পারে অথবা কাফের থেকে কোনো কিছু হাসিল করতে পারে রানীমাত্রা ধন সম্পদে আসছি মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 কোথা থেকে গান মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা তু আসলাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য করতে হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাক মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা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 আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবার আয়াত নম্বর 121 এ ارشاد করেছেন ওয়ালা ইয়ুনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াক্তাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবালাহুম লিয়াজিয়াহুম আল্লাহ আহসনা মা কানু ইয়ামালুন আর তারা ছোট ধরনের আল্লাহর রাস্তায় ব্যয় করুন অথবা বড় ধরনের ব্যয় করুন সাদাকা করুন ওয়ালা ইয়াক্তাউনা ওয়াদিয়ান অথবা কোনো উপযুক্তা কোনো মাত্রা অতিক্রম করুন আল্লাহর রাস্তায় বেরিয়ে এ সমস্ত ক্ষেত্রে ইল্লা কুতিবালাহুম তাদের এসব আমলকে লিখা হবে আল্লাহ পাকমুল্লাহ যাতে আল্লাহ পাক তাদেরকে বদলা দিতে পারেন আমালুন যেসব আমল করেছে তার সর্বোত্তম বদলা আল্লাহ পাক তারপর এরশাদ করছেন यह आयत सम्पर्केफसिल कारगण एटी आल्लाक रबुल आलमी रास्ते सशस्त्र जुद्ध जिहद सम्पर्के नारफसर कारगण जी आयातटर सम्पर्क आल्लास्ते जिह ये सम्पर्क हिंदर ज्ञान हासिल करा सम्पर् दिन सम्पर्क पांडित्य हासिल करा सम्पर् प्रत्येक मुस्लिम के मौलिक विषयगली तो शीखते है क्योंकि विशेषकर मुस्लिम मध्य एम एक दल है যারা কোরআন এ মহাদিসের পন্ডিত হবে এবং কোরআন এ মহাদিস সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করে তারা দিনের দাওয়াতের কাজ করবে আল্লাহ বলছেন অমা কান আল মেনুন আলিয়ান ফিরুক আফা প্রত্যেক মমিনের পক্ষে সম্ভব নয় যে তারা সকলে বের হবে ফাল আলা ফারামিন করলে ফিরকাতি মেনহম তোফা সুতরাং প্রত্যেক দল থেকে একটি ক্ষুদ্র দল কেন তারা বের এরা বেরিয়ে যাবে আল্লাহ ফাকরা বুলাম রাস্তায় এবং তারা যুদ্ধ করবে সকলের বাড়িঘর ছেড়ে সংসার ছেড়ে আল্লাহ রাস্তায় যুদ্ধে যাওয়া সম্ভবপন্ন নয় তাহলে এতটুকু জিহাদ সম্পর্কে তারপরে আল্লাহ পাক যেন বলছেন যে এখানে উজ্জ্ব আছে আর দল হবে যারা লিয়াতফা কাহফুদ্দিন তারা বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে তারা দিন সম্পর্কে জ্ঞান হাসিল করবে বলিউনদের কমহম এবং দিন সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করার পরে তারা নিজের জাতিকে সতর্ক করবে দাওয়াতের কাজ করবে এজার রাজাউ এলহিম দিন শিখে আসার পরে লাল আল্লাহ মিয়া হাজারু করে জাতি সতর্ক সাবধান হয় আর যদি ধরে নেওয়া হয় যে এআটি পুরোপুরি নাজল হয়েছে দিনে এলম হাসিল করার ক্ষেত্রে ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান হাসল করে ভালো আলেম হওয়া সম্পর্কে তাহলে আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই ক্ষেত্রেও দিনের গভীর জ্ঞান হাসিল করা ভালো আলেম হওয়া এটি হচ্ছে ফার্জে কেফা আমা কানাল আল মমিনাল ফেরু কফ সমস্ত মমিনদের পক্ষে সম্ভব নয় যে তারা বেরিয়ে চলে যাবে বাড়ি ঘর সংসার জমির জায়গা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিন সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করার জন্য এবং দিনের বড় আলেম হওয়ার জন্য এটা সম্ভবপন নয় ফালাউল্লাফার কুল্ল ফিরকাতি তয়েফা সুতরাং প্রত্যেকটি দল থেকে একটি ক্ষুদ্র দল কেন বেরিয়ে যায় না দিন হাসিল করার জন্য লিয়াতফা কাহফিদ্দিন যাতে করে তারা দিন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারে আকিদার জ্ঞান হাসিল করতে পারে কোরআন হাদিসের জ্ঞান হাসিল করতে পারে ফিকের জ্ঞান হাসিল করতে পারে দিন সম্পর্কে জাতি করে তারা পাণ্ডিত্য হাসিল করতে পারে ওয়ালদের কমহম এবং তারা তাদের জাতিকে সতর্ক সাবধান করতে পারে দাওয়াতের কাজ করতে পারে ইসলাম প্রচারের কাজ করতে পারে এজা রাজিম যখন তারা বাড়ি ফিরে আসবে দিন সম্পর্কে ভালো জ্ঞান হাসিল করি আল্লাহমিয়ার যাতে করে ওই জাতি সতর্ক সাবধান হয় আল্লাহ পাক তারপর মিনাল কুফারি ইরশাদ করছি হে মুমিন সকল তোমরা জিহাদ করো সশস্ত্র যুদ্ধ করো সব লোকেদের বিরুদ্ধে যারা তোমাদের পাশে রয়েছে তোমাদের চারিদিকে রয়েছে কাফেদের মধ্য থেকে তাহলে এত আল্লাহ পাক আদেশ করেছেন তোমরা দূরে না গিয়ে তোমাদের আশেপাশে যেসব কাফেরা রয়েছে আল্লাহর শত্রু রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এটি হচ্ছে আল্লাহ পাক রব্ব আলমিনের আদেশ যে কাছে থেকে শুরু করতে হবে নবী করিমস্লা ইসলাম তাই প্রথম মুদিনার আশপাশ থেকে শুরু করেছেন আর তারপরে খাইবারে গেছেন তারপরে তাবুকে গিয়েছেন আর তারপরে তখন খোলাফের আশে দিনগণ রোম সাম্রাজ্যের উদ্দেশ্য করেছেন এবং পারস্য দেশের উদ্দেশ্য করেছেন আল্লাহ পাক বলছেন ওয়ালিয়া ফিকুম গেলজা এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে অর্থাৎ কাফেররা যেন তোমাদের কঠোর আচরণ অনুভব করে যে তোমরা এই ক্ষেত্রে তোমাদের ভূমিকা শক্ত রেখেছো ওয়ালামু এবং জেনে রাখো আন্নাল্লাহ মাল মুতাকিন আল্লাহ পাক মুতাকিনদের সাথে রয়েছেন যারা আল্লাহ ভিরু যারা সংযত জীবন যাপন করে যারা পাপ মুক্ত জীবন যাপন করে তাদের সাথে আল্লাহামা যখন কোন সুরা নাজেল হইতো এই মুনাফেকদের মধ্যে কত কেমন আছে যারা বলতো হাজ এই সুরাটি কোন লোকের ইমানকে বৃদ্ধি করেছে এই সুরাতে লাভ কি হয়েছে এই ধরনের কথা কথা থেকে প্রকাশ পায় তাদের জবান থেকে উচ্চারিত হয় কোন লোক আছে যার ইমান এই সুরা দিয়ে তারা ঠাট্টা রহস্য করতো আমানু আল্লাপা বলছেন পক্ষান্তর শুনে রাখো যে যারা ইমান নিয়ে এসেছে ফাজা আদা হুম ইমান আয়াত নাজেল হয় সুরানাজ হয় তাদের ইমান বৃদ্ধি পেয়েছে ওহম ইয়াস্তব সেরুন এবং তারা আনন্দিত হয়েছে তারা খুশি হয়ে থাকে আর তোমাদেরকে কষ্ট লাগে কারণ তোমার আল্লাহ দিনকে বরদাস্ত করতে পারো না আল্লাহাক বলছেন ওয়ামাফিক মারাদ পক্ষান্তরে যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে যাদের অন্তরে ব্যাধি রয়েছে এই ব্যাধি হচ্ছে দুই প্রকারের ব্যাধি মোনাফেকদের অন্তরে সবচেয়ে বড় যে ব্যাধি ছিল সেটা হচ্ছে সংশয়ের ব্যাধি সন্দেহের ব্যাধি তার আল্লাহতে বিশ্বাস ছিল না পরকালে বিশ্বাসী ছিল না আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদ একত্রে বিশ্বাসী ছিল না এইভাবে জান্নাত জাহান্নামে তারা বিশ্বাসী ছিল না যেসব বিশ্বাসের বিষয়গুলো রয়েছে আল্লাহ পাকের রসুলের প্রতি বিশ্বাসী ছিল না আল্লাপের নাজলকিতু কিতাব এটাকে মানবরচিত মনে করত মোহাম্মদে তৈরি করা বলতো মনে মনে তার ওপর তাদের বিশ্বাস ছিল না যেটা এটা আল্লাপের নাজল কিতু কিতাব এইভাবে আল্লাহ পাক সব কথা বিশ্বাস করতে বলেছেন তার রসল সাল্লা সাল্লাম যেসব কথা বিশ্বাস করতে বলেছেন সেই ক্ষেত্রে তারা সন্দিহান ছিল এবং তাদের অন্তরে বক্রতা ছিল এই অন্তরের বক্রতার ব্যাধি ছিল আর এক ধরনের পাপের ব্যাধি রয়েছে সে তাকে বলা হয় কুপ্রবৃত্তির ব্যাধি মনের কামনা বাসনা পূরণ করার ব্যাধি মানুষের অধিকাংশ মানুষের মন চায় যে পাপের কাজ করবে নিজের ইচ্ছা মতো কাজ করবে এই যে কুপ্রবৃত্তির অনুসরণ এই কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাধি মারুজুর শাহওয়াত সুভাতের সাথে সংসায়ের সাথে সাথে তাদের ছিল মারুজুর সাহওয়াত পাপের চাহিদা কামনা বাসনার বেধি। আল্লাহ ফাকরাবুল্লা আলামিন বলছেন যাদের অন্তরে এই ব্যাধি রয়েছে সংসায়ের ব্যাধি হোক অথবা পাপ অন্যায় জুল করার ব্যাধি হোক হিংসা বিদ্বেষের ব্যাধি হোক শত্রুতার ব্যাধি হোক ফাজাদথুম রানিম তাদের অপবিত্রতার ওপর আরও অপবিত্রতা বাড়াবে এই কোরআনেকে রিম নাজেল হয়ে তাদের নাপাকি তাদের অপবিত্রতা তাদের কুফুরি তাদের কপটতা আরও বেশি বৃদ্ধি পাবে মাতু অহম কা ফেরণ আর তারা কাফের হয়ে মারা যাবে সত্যিকার অর্থে এর উদাহরণ দেওয়া যেতে পারে যে ভালো জিনিস যেমন ঘি রয়েছে এরকম পুষ্টিকর খাদ্য রয়েছে এসব জিনিস যদি দুর্বল পেটে দিন। যার নারী দুর্বল তাকে যদি খেতে দেন তাহলে আরো ক্ষতিগ্রস্ত হবে বলে আজিদ উজ্জাল মিন ইল্লা খাসারা আল্লাহ পাবো কোরআন দিয়ে যারা জা আলম কাফের হোক মুনাফিক হোক মুসরেক বহুত্ববাদী হোক অথবা পাপের কামনা বাসনা যাদের অন্তর রয়েছে পাপকে ছড়াতে চাই। তারা ভালো কাজকে ছড়াতে চায় না ভালো কাজে প্রচার প্রচার করতে চায় না ওদের ব্যাধি আরো বৃদ্ধি পাবে এই কুফুরির ব্যাধি পাপের ব্যাধি আরো বৃদ্ধি পাবে এই হচ্ছে তাদের অপবিত্রতা অমাতু ওহমকা ফেরুন আল্লাহ পাক তারপরে বলছেন যে তাদের এখনও উপদেশ নেওয়া উচিত আওয়ালাহন আল্লাহতান্লা আল্লাহমা করুন তারা কি দেখতে পায় না যে তাদের পরীক্ষায় ফেলা হচ্ছে প্রত্যেক বছরে একবার অথবা দুবার তারপরেও তারা তবা করে না তারপরেও তারা উপদেশ নিতে চায় না পরীক্ষায় ফেলা হচ্ছে অর্থাৎ তাদের যে গোপন ষড়যন্ত্র রয়েছে সেগুলি ফাঁস করে দেওয়া হচ্ছে আল্লাহ পাক তাদের মুখোশ খুলে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লা সাল্লামকে এই একাধিক ভার তাদেরকে লাঞ্ছিত অপদস্থ হতে হচ্ছে বছরে আর কেউ কেউ বলেছেন এই ফিতনা মানে আল্লাহ পাখের রব্বুল্লা আলমের পক্ষ থেকে বালা মসজিবদ বিপদাবদ বিভিন্ন রকমের সে ব্যক্তি জীবনে যেমন রোগ এইরকম বিভিন্ন রকমের মানসিক পেরেশানি অশান্তি পারিবারিক অশান্তি এই ধরনের ফিতনায় তারা নিমজ্জিত হচ্ছে অথবা কেউ কেউ তাফসির করেছেন যে দুর্ভিক্ষ আল্লাহ পাকে আসমানি দুর্যোগ জমিনী দুর্যোগ এই রকম আজাব পাপিষ্ট লোকেরা দেখতে পায় না আল্লাহ পাক বলছেন তারপর আল্লাহ যখন তাদের কাছে হয় তখন এই মোনাফিকরা একে অপরের দিকে তাকায় মোনাফিক মোনাফেকের দিকে তাকায় এবং চোখেরই সার করে জিজ্ঞাসা করে হালিয়া রাকুমিন আহাদ কেউ দেখছে নাকি এই মুসলিমরা কেউ দেখছে আশেপাশে আছে নাকি কারণ তারা যখন দেখছে যে কোরআন নাজিল হচ্ছে আর আমাদের সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়ে যাবে নবী করিম সাল্লাহি সাল্লাম শুনিয়ে দেবেন সাহাবাহ কিলামদেরকে তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সুম্মান সারাফু তারপরে চুপি সারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফিরে যায় সারাফ আল্লাহ কুলু বহম আল্লাহর আয়াত থেকে ফিরে এসেছেন আল্লাপক তাদের অন্তরকে হৃদায়ত থেকে ফিরিয়ে দিয়েছেন বেআ কৌম আল্লাহ কাহুন কারণ এই জাতি নির্বোধ জাতি বুঝে না আল্লাপাক তারপরে নবী করিম সাল্লা সাল্লামের কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে বৈশিষ্ট্যগুলি হচ্ছে যিনি মহৎ চরিত্রের অধিকারী যাকে আল্লাহ পাক বলেছেন ইন্না কাল আল্লাহ খলুক আজিম তুমি মহান চরিত্রের অধিকারী হয়েছো কানা খলুকহুল কোরআন নবী করিমস্লামের চরিত্রের ছিল কোরআনের বাস্তব জীবন তিনি কোরআনকে বাস্তবায়ন করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন আলকাতজা আকুম রাসুল মিন আনফুসেকুম নিশ্চয়ই তোমাদের কাছে এমন এক রাসুল এসেছেন মিন আনফুসেকুম যিনি তোমাদের মধ্য থেকে আরবি এবং হে কোরআশ তোমাদের মধ্য থেকে আর হে মানব জাতি তোমাদের মতোই মানুষ তাহলে বিদাতপন্থীরা যে বলে যে নবী করিম্লাম মানুষ নন তিনি নুরের তৈরি এটি এই আয়াতের পরিপন্থী বিষয় আজিজুন আলিহ মানে আর যেসব কাজে তোমাদের কষ্ট হয় দুনিয়াতে অথবা পরকালে কষ্ট হয় তাতে নবী করিম সাল্লাম কষ্ট পান তোমাদের কষ্ট নবী করিম সাল্লাম চান না এই হচ্ছে নবী করিম সাল্লামের গুণ হারিস আলাইকুম এবং তোমাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাস্লাম কল্যাণ কামি, তোমাদের ইহকাল পরকালের কল্যাণ কামনা করেন সার্বিক ক্ষেত্রেই আল্লাহ পাকারও বলছেন বিল মিন রাউফুর রাহিম এবং মমিনদের সম্পর্কে তিনি স্নেহশীল এবং অত্যন্ত দয়ালু আল্লাহ পাকর রব্বুল আলম নবী করিম ইসলামসাল্লামকে রাউফ এবং রাহিম বলে আখ্যায়িত করেছেন সুতরাং এই গুণগুলি তোমরা নিজেদের মধ্যে তৈরি করো নবী করিম ইসালসাল্লামের অনুসরণ করো এবং তোমরা চরিত্র গঠন করো যেমন ছিল নবী সালামের আকিদা এবাদ তেমনই তোমাদের হবে আকঈদা এবাদ যেমন ছিল নবী সাল্লামের মহান আখলাক চরিত্র তেমন তোমাদের মহান আখলাক চরিত্র হবে আল্লাহ পাক তারপরে বলছেন ফাইনতা তারা যদি ফিরে যায় কাফির মুনাফিকেরা যদি ফিরে যায় আল্লাহর দিন থেকে ফাকুল হে নবী বলে দ হাসবি আল্লাহ আল্লাহামর জন্য যথেষ্ট লা এলা ইল্লাহ তিনি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আলি হে তোকল তোমার উপরে আস্থা ভরসা করছি ওহওয়ার আব্বুল আরশিল আজিম এবং তিনি মহান আরসের অধিপতি আল্লাহ ফাকরবুল আলম যখন বিশাল আরশের মালিক তাহলে ছোটো যে সব সৃষ্টি রয়েছে সেসবের তো অবশ্যই তিনি মালিক আবু দর্দার রাজি আল্লাহ একটি হাদিস রয়েছে সোনান আবিদাউদে যে কোনো ব্যক্তি যদি সকাল বিকেল এই আয়াতের দুয়াটি হাসবি আল্লাহ ই আলী তাকাল তোহরবুল্লা আলসি আলম সাতবার করে পড়ে তাই আল্লাহফাক তার বালা মুসিবত বিপদ আপদ দুশ্চিন্তা ভয়ভীতিকে দূর করে দেবেন আল্লাহাক যেন আমাদেরকে হেফাজত করেন আমাদেরকে দিনের খাদিম করেন এবং আল্লাহ ফাকরবুল আলম সত্যের ওপর অটল থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকর রবুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের অনিষ্ট থেকে যেন নিরাপদ রাখেন সুবহানব্বাইসেফুন ওসালাম সাল আলহামদুলিল্লাহ রব আল नाम आदाय करो जकत दाओ जो सम्पद के विशुद्ध कर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 এই দায়িত্ব পূরণ করুন তুমি আর এক মেন ভাইকে সিহ অন্যায় থেকে বারণ করবে এটি একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী অধিকারী হওয়া